আনহাস রদিয়াল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আবু তল্লাহা রদিয়াল্লাহ তো এর পেছনে একই সওয়ারিতে উপবিষ্ট ছিলাম তখন লোকেরা হাজ ও উমরাহ পালনের জন্য লাব্যায়ক ধ্বনি তুলছিল